the concept of god in hinduism the quran is the most positive book every day more than 3000 females are being aborted in india after the identified that the females According to the standpoint of 1996 us department of justice 2730 women are being raped every day every 3 to second one woman is being has been raped been raped in us till the time i here islam has the solutions to the problems of the west, of the west মি আয় াহি রহমান ইব্রাহিম আমাদের অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন ভাই আশরাফ মুহাম্মদি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 وَسِعَ كُرْسِيُّهُ السَّمَابَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُوذُهُ هِفْزُهُمَاهُ وَهُوَ الْعَلِيُّ الْعَزِيمِ بسم الله الرحمن الرحيم قُلْ يَا أَهْلَ الْكِتَابِ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 এবারে অনুবাদ সুরা আল বাকারা অধ্যায় দুই আয়াত ২৫৫। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তানের কবল হতে দয়াময় পরম দয়ালু আল্লার নামে শুরু করছি আল্লাহ তিনি ব্যতীত কোন উপাস্য নেই তিনি চিরঞ্জীবী এবং সর্বসত্তার ধারক তন্দ্রা অথবা নিদ্রা তাকে স্পর্শ করে না আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তারই এমন কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে তার সৃষ্টিদের সামনে এবং পেছনে যা কিছু আছে তার সবই তিনি জানেন তিনি যা ইচ্ছে করেন সেটা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না তার কুরসি আকাশমণ্ডলী এবং পৃথিবী পরিব্যাপ্ত এবং এদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না তিনি হলেন সবচাইতে মহান সবচাইতে শ্রেষ্ঠ দয়াময় পরম দয়ালু আল্লার নামে শুরু করছি বল বলো হে কিতাবীগণ আসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না আমরা কোনো কিছুকেই তার সাথে সরি করব না আমাদের মধ্যে কেউ কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করব না যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে বলো তোমরা কি থাকো অবশ্যই আমরা মুসলিম আল্লাহর কাছে আত্মসমর্পণ করি নিশ্চয়ই আল্লাহ সত্য বলেছেন শ্রদ্ধেয় ভাই ও বোনেরা আসসালামুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ নায়েক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আর আমার মতো আপনারাও হয়তো দুই দিন আগের টাইমস অব ইন্ডিয়া পত্রিকাটা দেখেছেন পবিত্র কোরআনের আয়া সেটা হল তোমরা সকলে আল্লাহ রুজ্জু শক্ত করে ধরো एवं परस्पर विच्छिन्न होना तुम्हारे आल्लाह स्मरण करो तुम्हरा परस्पर शत्रु छे तुम्हारे हृदय प्रीति संचार कर फले अनुग्रह तुमरा परस्पर भाई हमारे मध्य एम एक्ट हम जरा मानुष के कल्याण दिखे आहवान कर सत्क निर्देश देवे असत्क निषेध कर पवित्र कुरान सुरा आल इमरान अध्याय तीन आयात एक तीन और एकश चार পবিত্র কোরআনের এই আয়াত অনুযায়ী কাজ করাই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য সঠিকভাবে ব্যাখ্যা সহ ইসলাম ধর্মের বাণী সবার কাছে প্রচার করা মুসলিমদের কাছে অমুসলিমদের কাছেও আর এর পাশাপাশি ইসলাম সম্পর্কে তাদের বিভিন্ন ভুল ধারণাগুলা দূর করা যুক্তি এবং বৈজ্ঞানিক তথ্যের উপর ভিত্তি করেই আমরা এই বিষয়ে আলোচনা করব ড জাকির নায়েক পেশায় একজন ট্রেনিংপ্রাপ্ত ডাক্তার হলেও তিনি ইসলাম এবং অন্যান্য ধর্ম বিশ্লেষণের কাজে নিজেকে নিবেদিত করেছেন যাতে করে মানুষের সামনে সত্যিটাকে তুলে ধরতে পারেন সত্যিকারের জীবন দর্শন তাদের কাছে প্রচার করতে পারেন তিনি ইসলাম ও কম্পারিটিভ রিলিজনের উপর আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন বক্তা আর গত প্রায় এক বছরে ইন্ডিয়াতে দেয়া বিভিন্ন লেকচারের পাশাপাশি ড জাকির নায়েক বিভিন্ন দেশে একশো ষাটটিরও বেশি লেকচার দিয়েছেন যেমন আমেরিকা কানাডা তারপর ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি আরব শ্রীলঙ্কা আর বাহরাইন যুক্তি আর বিজ্ঞানের ভিত্তিতে আলোচনা করার কারণে তিনি দর্শক শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয় তিনি হিন্দুইজম ইহুদি খ্রিস্টান আর ইসলাম ধর্ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন পাশাপাশি তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকেও উদ্ধৃতি দিতে পারেন প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা আমরা এই টপিকটা বেছে নিলাম কেন আমাদের বুঝতে হবে সর্বশক্তিমান ঈশ্বর কে আর তার বৈশিষ্ট্য কি শুধু তাই নয় তার পাশাপাশি আমাদের এটাও বুঝতে হবে যে ঈশ্বর তিনি কি হতে পারেন না ভাইও বোনেরা বিভিন্ন ধর্মের মধ্যে যে অনেক সাদৃশ্য আছে এটা আসছেন ডক্টর জাকির নায়ে শ্রদ্ধা গুরুজন এবং আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আল্লাহর দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক অমুসলিমরা ভাবতে পারেন যে আমি আমার লেকচারের শুরুতে যে কথাগুলো বলেছি সেগুলো কি আমি কোনো মন্ত্র পড়ে আপনাদের সম্মোহিত করিনি বা জাদু করিনি আমি আসলে বলেছি পবিত্রকরণের কয়েকটা আয়াত সুরা তাহা অধ্যায় নাম্বার বিশ আয়াত পঁচিশ থেকে আটাশ যখন আল্লাহ স্নালা মহান সৃষ্টিকর্তা মুসা আলাই সাল্লামকে বললেন যে ফেরাউনের কাছে বাণী পৌঁছে দাও মুসা আলা সাল্লাম তখন দোয়া করলেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার কাছে আর এই আয়গুলো বললেন হে আমার প্রভু আমার প্রশাস্ত করে দাও আমার আমার জড়তা দূর করে দাও এর কারণ নবী মুসালাহ ইসাল্লাম ছিলেন তোতলা কথা জড়িয়ে যেত তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন তোতলামি दूर कोरे दिते, जीवर जड़ता दूर कोरे दिते, आरे चड़ाओ, सब बाधा दूर कोरे दिते, जो दे कोन बाधा था के, तारे बंग जारकाचे बानी पोँचे दिछन, शेय लोकेर माझे. अगबारो! डायलाँ, डायलाँ.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 माला जार कारण बान्दा होते महान आल्लार प्रिय अनुष्ठान जगे आदर्श मुस्लिम जदि को लोक अन्धर्मेर लेकिन तक जरा से धर्म अनुसार ही ना तबते पर এই লোক তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবে যেমন ধরেন একজন হিন্দু লোক তিনি অন্য কোনো ধর্মের লেকচার দেবেন যারা হিন্দু না তারা ভাবতে পারে যে এই লোকটা কথা বলবে আমার ধর্মের বিরুদ্ধে একজন খ্রিস্টান যদি অন্য ধর্ম নিয়ে কথা বলেন যারা খ্রিস্টান না তারা ভাবতে পারে যে এই লোক আমার ধর্মের বিরুদ্ধে কথা বলবে একইভাবে আমি একজন মুসলিম যখন আমি অন্য ধর্মের উপর কোনো লেকচার দেই অমুসলিমরা ভাবতে পারে যে আমি তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবো। সেই কারণেই আমি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করছি সৃষ্টিকর্তার কাছে আমার জীব সাবলীল করে দিতে তার পাশাপাশি সব রকমের বাধা দূর করে দিতে মানসিক বা যে কোনো কিছু যদি তেমন বাধা থাকে আমার এবং আপনাদের মাঝে আজকের এই লেকচারের টপিক হচ্ছে প্রধান ধর্মগুলোতে মহান ঈশ্বরের ধারণা ধর্ম অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী এর অর্থ অতি মানবীয় কোনো নিয়ন্ত্রণ শক্তিতে বিশ্বাস করা বিশেষ করে একজন ব্যক্তিগত ঈশ্বরকে বা অনেক ঈশ্বরকে যার বাধ্য থেকে ইবাদত করা উচিত আমাদের কারি ভাই আশরাফ মোহাম্মদ তিনি কোরআনের কিছু আয়াত করলেন সুরাল ইমরান অধ্যায় নাম্বার তিন বলা আমরা কোনো কিছুকে তার শরী করবো না কোনো কিছুকে আমাদের মধ্য থেকে রব বলে গ্রহণ করব না আল্লা ব্যতীত আমাদের দেখিয়ে দিচ্ছে যে বিভিন্ন ধর্মের মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে বলা হয়েছে সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি কমন জিনিস আছে আর সেটা হচ্ছে তারা যে ঈশ্বরের উপাসনা করে তিনি যেমন তাদের ঈশ্বর তেমনি তিনি অন্যদেরও ঈশ্বর हिंदुरा ईश्वर उपासना तीन जेमन हिंदू देर ईश्वर तेमी जरा हिंदू ना तर ईश्वर ख्रीटान उपासना तीन जेमन ख्रीटान दे ईश्वर तेमी जरा ख्रीटान ना तश्वर एक ही भाव आल्ला के विश्वास करी आल्लाबादत करी विश्वास करीब मुस्लिम दे आल्ला से वनता तेमी অমুসলিমদেরও আল্লাহ পৃথিবীর প্রধান ধর্মগুলোকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায় সেমেটিক ধর্ম আর নন সেমেটিক ধর্ম নন সেমেটিক ধর্মগুলোকে ভাগ করা যায় আর্য ধর্ম আর অনার্য ধর্ম এই দুই ভাগে সেমেটিক ধর্মগুলো হচ্ছে সেই ধর্ম যেগুলো অনুসরণ করে সেমাইটসরা এই সেমাইটস কারা সেমাইটসরা হচ্ছে সেমের বংশধর তিনি ছিলেন নুহ নবীর ছেলে আল্লাহ তাকে শান্তিতে রাখুন একথা বাইবেলেবল আছে বুক অব জেনেসিস পাঁচ নাম্বার থেকে এগারো নাম্বার অধ্যায় তাহলে সেমেটিক ধর্ম হচ্ছে সেই ধর্মগুলো যেগুলো মেনে চলে ইহুদিরা মেনে চলে আরবরা মেনে চলে আসিরিয়ানরা আর ফিনিশিয়ানরা তাদের ভাষা হচ্ছে হিব্রু আরবি আরবিকেডিয়ান শিয়ান ইত্যাদি স্যামেটিক ধর্মগুলোর মধ্যে প্রধান হচ্ছে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এবং ইসলাম এই সবগুলো ধর্মের মাধ্যমে এসেছে এখন নন স্যামেটিক ধর্ম প্রধানত দুই প্রকার আর্য ধর্ম এবং অনার্য ধর্ম আর্য ধর্ম যে ধর্মগুলো অনুসরণ করে আর্যরা ইন্দো ইউরোপিয়ান ভাষায় कथा बला एक सम्प्रदाय जरा बसबाज कर इरान उत्तर इंडिया ख्रीटपूर्व द्वित सहर प्रथम अर्धांगशे ख्रीस्टपूर्व आढ़ाई आर्धर्म आरोप दुई प्रकार वेदिकधर्म और नन वेदिकधर्म वेदिकधर्म ह्राह्मणिजम जेटा अने के अनेक भूल नामे हिंदुईजम नन वेदिक धर्मगुल শিখ ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম ইত্যাদি অনার্য কিছু ধর্ম আছে সেগুলোর উৎপত্তি হয়েছে চীন দেশে যেমন তাওজম কনফ্রিস্টানিজম ইত্যাদি কিছু ধর্মের উৎপত্তি জাপানে যেমন সিন্টম ইত্যাদি তবে এর বেশিরভাগ ধর্মেই ঈশ্বর সম্পর্কে কিছুই বলা হয়নি সেজন্য धर्म ना बोले एकधरण नीतिशास्त्रा भलो आज क्या के सम्पर्मी पृथिवीर प्रधान धर्मगू तो ईश्वर धारणा सम्पर्बा सेमिटिक और आर आर्धर्म ईश्वर सम्पर्के सठिक धारणा पेते हम सब चे भर सठिक उपाय हे से धर्मेर ग्रंथगुलो के विश्लेषण करा और ईश्वर सम्पर् कि बला चे, बोझार चेष्टा अनुसारीजे का देखे को धर्म ईश्वर धारणा पार चेटा सब समय सठीक है ना कारण बस अनुसारी जाना ते धर्मग्रंथे महान ईश्वर सम्पर्के बला आसके प्रधान धर्मगुल ईश्वर के बोझार चेष्टा करी আদের বিভিন্ন ধর্মগ্রন্থ বিশ্লেষণ করে প্রথমে আলোচনা করব আর্য ধর্ম নিয়ে হিন্দুজম হচ্ছে আর্য ধর্মগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ধর্ম যদি কোনো সাধারণ হিন্দুকে জিজ্ঞেস করেন সে কতজন ঈশ্বর বা দেবতা বিশ্বাস করে কেউ বলবে তিনজন কেউ বলবে তেত্রিশ জন কেউ বলবে এক হাজার জন আবার বিশ্বাস করি যে হিন্দুদের আসলে উচিত মাত্র একজন ঈশ্বর বিশ্বাস করা একজন সাধারণ হিন্দু আর একজন মুসলিমের মধ্যে পার্থক্যটা হচ্ছে একজন সাধারণ হিন্দু এক एक मत वादे विश्वास कर जेटे बला पैंथाइजम तबकिछ गाच ईश्वर सूर्य ईश्वर चाँद ईश्वर सप ईश्वर भादर ईश्वर एमक मानुषर हमारे मुस्लिमरा विश्वास करी सबकिश्वर ईश्वर शब्द एर जुक्त हो सबकिछ मालिक ईश्वर गाचर मालिक ईश्वर सूर्य मालिक ईश्वर चाँदर मालिक ईश्वर सपर मालिक ईश्वर भदर मालिक ईश्वर मानसर मालिक ईश्वर তাহলে সাধারণ হিন্দু আর একজন এর যোগ হয়েছে যদি আমরা এই শব্দটার সমাধান করতে পারি হিন্দু আর মুসলিমরা একতাবদ্ধ হয়ে যাব। এটা কিভাবে করব কোরআন যেভাবে বলেছে এসু সেই যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ ছাড়া করব না কোনো কিছুকে তার সরি করব না তাহলে আসুন এবার আমরা হিন্দু ধর্মগ্রন্থ বিশ্লেষণ করে সে ধর্মের ঈশ্বরকে বোঝার চেষ্টা করি হিন্দু ধর্মগ্রন্থ মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ভগবদ গীতা এটা একটা ভগবদ গীতা আমাদের আয়ার আছে আর আলহামদুলিল্লাহ আমাদের কাছে শুধু ভগবদ গীতার তিরিশটা অনুবাদ রয়েছে ভগবতগীতা বলছে অধ্যায় নাম্বার সাত অনুচ্ছেদ নাম্বার বিশ যাদের বোধ শক্তিকে হরণ করেছে জাগতিক আশা এবং আকাঙ্ক্ষা তারা নকলেশ্বরের উপাসনা করে তার মানে বস্তুবাদী লোকজন নকলেশ্বরের উপাসনা করে অর্থাৎ সত্যিকারের ঈশ্বরের উপাসনা করে না উপনিষদ এগুলো হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ এটা উল্লেখ করা হয়েছে ছান্দ উপনিষদে ছ নম্বর অধ্যায় দুই নম্বর অনুচ্ছেদ এক নম্বর পরিচ্ছেদ ঈশ্বর মাত্র একজনই দ্বিতীয় কেউ নেই তার মানে ঈশ্বর মাত্র একজনই তার কোনো অংশীদার নেই তিনি একা পবিত্র করোনা একই কথা বলছে এটা হচ্ছে যার অর্থ মহান ঈশ্বরের পিতা মাতা নেই কোনো প্রভুও নেই তার কোনো বাবা মা নেই তার কোনো প্রভু নেই তার মানে তিনি একাই যথেষ্ট তিনি অন্য কারোর উপর নির্ভরশীল নন পবিত্র কুরন বলছে আমি যে উপনিষদ থেকে উদাহরণ দিলাম সেটা অনুবাদ করেছেন এস রাধাকৃষ্ণন এছাড়াও আমাদের ফাউন্ডেশনে আরো কয়েকটা অনুবাদ আছে এরপরে যদি পড়েন সেতা সেতারা উপনিষদ অধ্যায় নাম্বার চার অনুচ্ছেদ বলা হয়েছে আর কেউ নেই কথা আছে তার সমতুল্য আর কিছুই নেই শ্বেতা উপন্য পরের অনুচ্ছেদেই বলা হয়েছে চার নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদ যে তার আকার কখনো দেখা যায় না কোন মানুষ নিজের চোখে তাকে দেখতে পাবে না ঠিক কথা পবিত্রে তারপর তিনি সকল বিষয়ে সম্যক পরিজ্ঞাত কলসি নিল কী যুদুল কলকু ন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 मानवतार समाधान अपना डोनेशन जगत टी समर्थन जगत